আবু হাইরা রদেলাহত হতে বর্ণিত তিনি বর্ণনা করেন নাবি সাল্লাইসাল্লাম বলেছেন উষ্ণারোহী মহিলাদের মধ্যে বংশীয় মহিলারা সর্বোত্তম তারা শিশু সন্তানের প্রতি স্নেহশীল এবং স্বামীর মর্যাদার উত্তম রক্ষাকারিণী